আনা সিবনু মালিক রদিল তালানহেতে বর্ণিত নাবি সাল্লি সাল্লাম বলেছেন জাননাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় কোনো আরোহী শত বছর পর্যন্ত চললেও তা অতিক্রম করতে পারবে না